আবুহুরের রদি আল্লাহ তা হতে বর্ণিত আল্লা রসুল সল্লাহ আলসালাম বলেছেন আজানে ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানত লটারির মাধ্যমে বাছাই ব্যতীত এ সুযোগ লাভ করা যদি সম্ভব না হতো তাহলে অবশ্যই তারা লটারির মাধ্যমে ফয়সলা করত। জোহরের সালাত আবল ওক্তে আদায় করার মধ্যে কি ফজিলত রয়েছে যদি তারা জানত তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর ইশা ও ফজরের সালাত জামায়তে আদায় করার যে ফজিলত তা যদি তারা জানতো তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা হাজির হতো